যে ব্যক্তি নিরানব্বইটা নাম মুখস্ত করল সে জান্নাতে চলে আল্লাহ সোবাহান নিরানব্বই টা নাম আছে যে নিরানব্বই নাম আয়ত্ত করে নিল সে জান্নাতে চলে গেল তাহলে আল্লাহ গুরুত্ব আছে নাজিলত সবারই জানা আয়তুল কুরসি ফজিলত যেমন সীমাহীন অপরিসীম তেমন সুরা এখলাসেরও ফজিলত গুরুত্ব সীমাহীন অপরিসীম এই সুরায় আর ওই আয়াতুল नामचयी তিনবার পাঠ করলো সে পবিত্র কোরআন একবার পাঠ করলো আর আয়তুল বিষয় বিষয়ে রাসুস্লাম বলছে যে ব্যক্তি আয়াতুল কুর্সি প্রত্যেক পাঁচক সালাতের শেষে পাঠ করলো সে জান্নাতে চলেই গেছে যায়নি কেন এখনো মরেনি কী আয়াতি পাঁচরের শেষে যদি পাঠ করা হয় তাহলে জান্নাত অবধারিত কেন যায়নি এখনো এই দুইটা একটা সোরারে আয়াতের ফজিলত কেন এত বেশি শুরু থেকে নিয়ে পড়লে মানুষ আল্লাহকে চিনতে পারবে আল্লাহ কে জানতে পারবে তার প্রতিপালক কে জানতে পারবে তার সৃষ্টিকর্তা কে জানতে পারবে যে মানুষ যে ব্যক্তিকে আপনি কোনোদিন দেখেননি তাকে জানার একটাই উপায় তার গুণাবলী জানা একটা মানুষ আমেরিকায় থাকে কোনোদিন নি আপনি মোবাইলের যুগ নাই মনে করেন তাকে আপনি চিনবেন কিভাবে সে একজন লেখক সে বক্তা সে খুব ভালো সেইরকম লম্বা সে দেখতে সুন্দর তার মুখে দাঁড়িয়ে আছে এই গুণগুলো বলার মাধ্যমে আপনি তাকে চিনবেন তো আল্লাহ সুহান মতো আল্লাহকে দুনিয়ার বুকে দেখা সম্ভব নয় আল্লাহকে কি লেখা সম্ভব তাহলে আল্লাহকে চেনার আল্লাহকে জানার উপায় কি আল্লাহ সুলহান গুণ জানা আল্লাহ সুলহান বৈশিষ্ট্য জানা আল্লাহ সুলানার গুণাবলি জানা